আনাসাল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে লাহা ইল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও পূর্ণ থাকবে তাকে জাহার্নাম হতে বের করা হবে এবং যে লাহ ইহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে তাকে জাহার নাম হতে বের করা হবে এবং যে লাহ ইহ বলবে আর তার অন্তরে একটি অনু পরিমাণও নাকি থাকবে তাকে জাহান্ন নাম থেকে বের করা হবে